আসলে থিয়েটার দেখাটা শুরু হয় আমার বিয়ের পর থেকে আমি যখন মানে উনিশশো তেতাল্লিশ সাল তখন থেকেই আমি একটা থিয়েটারের ঝোঁকটা ছিল আগে কলেজ স্কুল কলেজে যত রকম সুযোগ পেয়েছি আমি পার্টিসিপেট করেছি এবং তারপরে কিছু কিছু থিয়েটার দেখতে শুরু করেছি মানে পাবলিক থিয়েটারটা তথা করতে তখনকার শিশিরবাবু অহেনবাবু নরেশ মিত্তির থিয়েটার দেখতে শুরু করি তারপরে তারপরে জবানবন্দি দেখি আইপিজে দেখে খুব মুভড হয়ে যাই। এবং তখন অ্যাপিডেমিক ডান্স টান্স নিয়ে একটা চারদিকে সমস্ত ভারতবর্ষে একটা আন্দোলন শুরু হয় সেটা ঠিক নাটকের আন্দোলন না টাকা তোলার প্রতি তখন নজরটা ছিল পার্টির বেশি নাটকের মাধ্যমে আমিও দেখলাম এটি সবচেয়ে বড় সুযোগ অফার দিলেন যে আমাদের এক আমার নন্দাই শান্তিময় রায় তিনি যখন সুদীপ কাছে আমার কথা বললেন তখনি নবান্ন মহড়া শুরু হবার পথে আমার মনে আছে যে ওই সে হ্যারিসেন একটা বাড়ি ভাড়া করা তিন তিনতলায় সেখানে বাবু কাছে আমাকে নিয়ে যাওয়া হলো শুধু প্রধানে নিয়ে গেলেন এবং আমাকে তখন অরণী পত্রিকায় নবান্নটা বেরিয়েছিল আমাকে একটা পাতা থেকে পড়তে দেওয়া হলো তা আমি পড়লাম পড়ে কোথায় তাদের ভালোই লেগেছিলো জানি না আমাকে মোট কোথায় সঙ্গে সঙ্গে বললেন তুমি মনোনীত হয়েছ এবং রাধিকার ভূমিকা এবং তুমি কাল থেকে রিহার্সালে আসবে এবং মহড়ার দিনগুলো সমস্ত বলে দেওয়া হলো প্রতিদিন বিকেল হলেই আমাকে সেখানে টানত আমি সেই যেতাম প্রতিদিন নিষ্ঠা সহকারে কারণ পার্টির ডিসিপ্লিনটা খুব ভালো লাগতো এবং সেটা ওখানে খুব বেশি ছিল এবং প্রত্যেকে ক্লাবে ব্যাপার নয় খুব সিরিয়াসলি আমরা রিহার্সেল দিতাম শম্ভুবাবু এবং ভিজনবাবু দুজনেই তখন পরিচালক হিসেবে না আমার জন্ম ঢাকায় ঢাকার শহরে থাকতেন তারপরে তো সেই নবান্নের পুরো দামে চলতে বিজনবাবু আমাদের অভিনয়টা শেখাতেন আর বাবু টেকনিক্যাল দিকটা এবং বিজনবাবু মিউজিক এর খুবই ছিলেন ব্যাকাইজ করা যেন নাম ছিল সেইখানে শ্রীলঙ্কা শো টি হয়েছিল নবানের মাধ্যমে আমরাও তখন ভাবতে পাইনি আমরা খুবই আমাদের সন্দেহ ছিল যে এই নাটক দর্শক নেবি কিনা না তথা কথিত পাবলিক স্টেজের একেবারে অন্য ধরনের একটা বাস্তবধর্মী দুর্ভিক্ষ মহামারী সে একেবারে দুঃখ দুর্দশা কাটি সে মানে ভীষণ ভয়াবহ একটা দৃশ্য পরিকল্পনা করে মানে বাস্তব জিনিসকে ফুটিয়ে তোলা হয়েছিলো নাটক সাত দিন পরপর বুক করা হয়েছিল তিন দিন যাওয়ার পরে টিকিটের মানে কি চাহিদা আর প্রেক্ষাগের সামনে কি ভিড় সে কল্পনা করা যায় না তখনকার দিনে সেটা অভাবনীয় ছিল আচ্ছা আপনি কি মনে করেন কি কারণ ছিল এত ভিড় হবার এই নাটকে মানুষের জীবনের নিজের নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষ যে জিনিসটা আহ প্রাণ দিয়ে বুঝতে পারছিল মন প্রাণ দিয়ে সেইটি যখন নাটকে দেখলো তাদের এত বাস্তব এবং এত নিখুঁত মনে হলো এবং এটা কখনো এর আগে কোনো থিয়েটারে কখনো দেখায়নি তারা আর সেই শরৎচন্দ্রের গল্প তথা তৈরি একটু সেই মেরো ড্রামা নাটক সব ঐতিহাসিক নাটক নিয়ে এতদিন দেখেছেন এককিবারে বিপরীত ধর্ম একটি নাটকের সেই সেই এইটা আনন্দটাও পেয়েছেন যে আজকে সত্যিকারে একটা বাস্তবধর্মী নাটক নিয়ে একজনরা এক্সপ্রিমেন্ট একদম একটা দল একবার প্রত্যেকটা নতুন ছেলে মেয়ে এক শম্ভুবাবু ছাড়া কোথায় প্রফেশনাল থিয়েটারের অভিজ্ঞতা কারুরই ছিল না আমার মনে হয় সেই তারা এরকম ভাবে করলেন এই সব নিয়ে আকৃষ্ট করেছিলেন ঠিক হলো যে নাচের ক্লাস শুরু হবে গানের ক্লাস শুরু হবে সেসব মানে পার্টিসিপেট করেছি এবং আমি সবকিছুতেই মানে গরণাট্যের যত কিছু কাজ বাইরে গিয়ে গান করা দলের সঙ্গে মানে দলিল নাটকের পর আইপিটি এর যখন নীল দর্পন করার কথা হলো কিন্তু নিল দর্পন করতে পারল না একটা দল আলাদা করে ক্যালকাটা করা হলো তখনই ন্যাচারেলি আইপিটি এর কাজকর্ম কমে গেল। ভালো পরিচালক ভালো সেরকম ব্যবস্থাপক সকলের অভাবে হয় হয়েছে নাট্যকার পরি এবং অর্গানাইজার যারা ছিলেন আগে তারা সেভাবে সিরিয়াসলি পাঠিয়ে বোধ হয় এই আইপিটির পেছনে অতটা এ দেন অতটা মূল্যবোধ অতটা ইম্পর্টেন্স আর দিলেন না বলেই বোধ হয় এই আপনাদের এই মানে খানিকটা যে শিথিল হয়ে যাওয়া বা ছড়িয়েছে পড়া নীল এবং আর তখন একটা জিনিস আমি যেটা করেছিলাম সেই নীল দর্পণের আমাদের এরপরে আমি প্রভাদেলকে নিয়ে এসেছিলাম আমাদের দলে নিয়ে এসে ওই অত বড় নামই অভিনেত্রী মানে তখন ভারতবর্ষের মধ্যেই বলা যায় আজ পর্যন্ত অত বড়ো অভিনেত্রী জন্মছেন আমার সন্দেহ আছে তাকে আম আমি আমাদের এই আদর্শে উদ্বুদ্ধ করে নিয়ে আসতে পেরেছিলাম এটি আমার খুব আনন্দ লাগে ভাবতে এবং আমার গর্ব হয় তিনি এই সত্যিই আমাদের সঙ্গে অদ্ভুতভাবে মিশে গিয়ে আমাদের দলে রোজ রিহার্সেলে আসতেন আমরা নিয়ে আসতো তারা রিক্সা করে টুংটুং করতে পারতেন কারণ ওই গোয়া বাগানে আমার বাড়িতে রিহার্সেল হতো আর পাশেই উনি থাকতেন কাছেই এই করতে করতে রোজ আসতেন বিজনবাবুর কাছে শিখতেন কি নিষ্ঠা সরকার কলঙ্ক নিয়ে আসি কলঙ্ক উনি শাশুড়ি আমি ছেলের বউ এবং তাতে আমি বিজনবাবুর জিনিসটা তাড়াতাড়ি করতে পারছি না স্কুলিং এ আমি শিক্ষা পেয়েছি তার মধ্যে ঝুঁকিয়ে একটা অদ্ভুত চরিত্র সৃষ্টি করলেন আচ্ছা উত্তরবাসের সময় না তার আগে আলাপ নীল দর্পণ হ্যাঁ নীল দর্পণ সেটা শেষ পর্যন্ত বউ এলেন উৎপলবু এসে বিসর্জন নাটক করেছেন প্রথম করলেন উনি ম্যাকবে প্রথম অঙ্ক সেখানে ম্যাকবেদ আমি লেডি ম্যাকবেদ করেছিলাম তখন থেকে সঙ্গে পরিচয় তারপরে অনেক দিয়েছেন বিসর্জনে দিয়েছেন আর ওই ওই কি নাম করেছিলেন তারপরে উৎপল বাবু তার নিজের দলে আবার ফিরে গেলেন কোম্পানির আবার তাও ছিন্নমূল ছবিতে তাও প্রথমে ছিন্নমুলি প্রথম ছিন্নমূল প্রথম কিন্তু ছিন্নমূলে করতে করতেই আমাদের পাড়ায় ছিলেন ওই পরিবর্তনের সত্যেন বসু ডিরেক্টর আমার পাড়াতে থাকতেন তিনি যেই শুনলেন আমি ফিল্মে নেমেছি সঙ্গে সঙ্গে পরিবর্তনে একটা পার্টেন এলেন তা আমি করলাম এবং সেখানে আমার সঙ্গে অজয় করেন আলাপ হয় তিনি ছিলেন ক্যামেরাম্যান পরিবর্তন ছেলী তিনি তখনই বাংলার শুরু করে দিয়েছিলেন কিন্তু জানুদার ফিরে না আমাকে অফার দেন এবং পছন্দ করেন আমি তখন সব বড় বড় বাঘা বাঘা তুলসী বাবু আমার আমার জামাইবাবুর পাঠ করেছিলেন এবং তিনি সর্বনাশ করেছিলেন এই জ্ঞানোদার তার মধ্যে তারিও দিলেন সেই দৃশ্যগুলো এবং এইখানে একটা কথা বলে না দরকার প্রভাদেবীর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছিলাম ফিল্ম লাইন সম্বন্ধে অভিনয় তো ছিলাম তা ফিল্ম জগৎটাকে উনি খানিকটা তার সম্বন্ধে আমাকে ওয়াকে বহল কারণ বহাল করেছিলেন সেই জন্য আমি ওখ্যাত কৃতজ্ঞ আগে আমাদের ফিল্ম লাইন সম্বন্ধে অনেক সব ভয় ভীতি অনেক রকম নিছক সন্দেহ সব ছিল এই লাইনটি খারাপ যখন এখানে গেলেই সবাই খারাপ হয়ে যায় সংসর্গ খারাপ আর্টিসটা খারাপ এসে আমাকে আমরা জানতাম কিন্তু উনি প্রথমে বললেন যে আমি নিজে গিয়ে দেখতে চাইলাম আমি সবসময় একটু কি বলবো সব জিনিস নিজে দেখতে চাইতাম এবং সাহসটা একটু দুঃসাহস বেশি আমার আমি মনে করতাম যে আমি নিজে যদি ভালো থাকি নিজে যদি ঠিক থাকি তো কেমন একই করতে পারবি এই দুঃসাহস নিয়েই আমি ডেকেছিলাম প্রভাদেবি আমাকে অনেক সাহায্য করেছিলেন সে ব্যাপারে তিনি বলছেন যে দেখ বেশি কথাকার সঙ্গে বেশি বলবি না এবং দেখবি যা শুনিবি যা দেখে আর শুনেই যাবি কখনও তার উপর কোনো কমেন্ট করবি না তার নিয়ে কখনো মাথা না এই সমস্ত সময় উনি আমাকে আগলে আগলে বেড়াতেন এবং তখন বাঘা বাঘা সব আর্টিস্টরা তারা আমাকে চেনেই না তারা তো খুব অবাক এরকম একটা রোলে এরকম একটা করতে গেলে যা তার আজয়বাবু এবং এরা সব পরিচয় করে দিলেন পাহাড়ি রোডের সঙ্গে এবং আমার অভিনয় করতে গিয়ে তারা নিশ্চয়ই নবান্ন নাম শুনেই তারা প্রথম থেকেই একটা যে শ্রদ্ধা ভালোবাসা এবং এই সকলের থেকে যে আদর যত্ন যা পেয়েছি সেটা আমার মনে হয় আইপিচি ব্যাকগ্রাউন্ডের জন্যই এবং এই যে বলে যে মেয়েরা গেলেই সবাই মিলে তাকে খুবলে খাবার দিন শতু মেয়ের মতন মেয়ে হয় সেটার থেকে অনেকখানি বেঁচে গেছি আমি যেহেতু একটা শিক্ষিতা মেয়ে বাইরে অনবান্নর একটা আদর্শ নিয়ে আইপিচি থেকে এসেছে সকলেই আমাকে সেই সমীহ আর শ্রদ্ধাটা দিয়েছে যে লোকগুলোর সম্বন্ধে এত তারা তো ভয়ের কিছুই না তারা সত্যিই ভালো লোক ভালো মন্দ সব মানুষের মধ্যেই থাকে তাদের হয়তো কিছু দোষ থাকতো তার মধ্যে এই যে সুযোগ পাওয়ার জন্য কেরিয়ার করার জন্য অনেকই সারান্ডার করতে হতো কিন্তু আমাদের সেসব দরকার হয়নি না আমরা একটা ব্যাকিং পেয়েছিলাম এত জোর যে আমি সেই কেটে খুব মসৃণভাবে আমি চিরদিন ফিল্মে আমার সব চান্স পেয়ে গিয়ে আমি দশ বছরের মধ্যে প্রায় দেড়শো টাকা ছবি আপনি বেশ মানে অর্থাৎ আপনি যখন ঢাকা থিয়েটারে কাজ করতে শুরু করছেন মানে তখন আপনার কিন্তু এবং আমাদের চারদিক থেকে প্রচন্ড চাহিদা কলকাতা শুধু না কলকাতার বাইরেও প্রচন্ড তখন আমরা মনে করলাম একটা স্থায়ী থিয়েটার নিয়ে আমাদের কিছু এক্সপেরিমেন্ট করা এই যে ঘুরে ঘুরে এই তাতে মঞ্চ নিয়ে এক্সপেরিমেন্ট হয় না কোনো ভালো অভিনয় করার মতন আমাদের পরিবেশ থাকে না একটা মঞ্চ করলে কিছু করার জন্য আমাদের খুব একটা এগুলো তা মিনারগো থিয়েটার তার আগে কিছুদিন বহুল চেষ্টা করেছিলেন পারেননি তো আমাদের কিছু বন্ধুবান্ধব তখন তার মধ্যে অজিত গঙ্গোপাধ্যায় নাট্যকার তিনিও চেষ্টা করেছিলেন এবং এরা সবাই মিলে আমাদের মিনার্গো নেবার জন্য আমাদের কাছে এলেন টাকা পয়সা নিয়ে কি করবেন তারপর উনিশশো আটান্ন সালে আমরা একটা দুঃসাহস আরেকটা ভয়ঙ্কর রকম দুঃসাহস নিয়ে সবাই সবকিছু আহ করে রবি ঘোষ উৎপল আমি সুনীল রায় ছিলেন চিত্ত চৌধুরী ছিলেন এরকম কিছু কিছু সব আমাদের সব মানে এল টিজির যারা পরিচালক বৃন্দ তারা সবাই মিলে আমরা এই থিয়েটারটা নিলাম নিয়ে প্রথম শুরু করি আমরা নিচের মহল তখন আমাদের প্রচণ্ড সুনাম হয়েছিল গড়কির লোয়ার ডেপ হয়েছে নিচের মহল তো সেইটি দিয়ে শুরু করলো কিন্তু একটা জিনিস কমার্শিয়াল গণনাট্য আন্দোলনের দর্শক আর কমার্শিয়াল থিয়েটারের দর্শক একেবারেই ভিন্ন সেজন্য আমাদের তখন নিচের মন ভালো চলেনি তারপরে আমরা কিছুদিন অথেলো আর ছায়ানোর চালিয়েছিলাম যেটা আমরা আগেই প্রোডাকশন করেছিলাম সে দুটো খুব ভালো চললো না মানে একটা ব্যবসায়িক থিয়েটার চালাতে গিয়ে প্রত্যেক মাসে আমাদের খুব কম করে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার ঝুঁকি নিতে হতো তার কর্মচারীদের মাইনে তারপরে প্রোডাকশনের কষ্ট দৈনন্দিন খরচ আমরা থিয়েটারের যারা অভিনয় করে তারা এক পয়সাও নিতাম না কিন্তু পেছনে যারা ব্যস্ত যে টেকনিশিয়ান তাদের প্রত্যেককেই বের করা হতো এইসব করে কিছুতেই আমরা চালাতে পারছিলাম না তখন একটা নতুন কিছু করার জন্য উৎপল দত্ত একটা চ্যালেঞ্জ নিলেন যে চালা বই চালাবোই অঙ্গা নাটক করার পরিকল্পনা করা যে তার আগেই ওই চিনাকুড়ি কত কয়লা দুর্ঘটনা হয়েছে সেই উনি মনে করলেন এবং আরও কয়েকদিন বন্ধু তাকে বললেন যে এইটেন্ট করলে সবাই আমরা একমত চলে গেলেন সেই কয়লা খনি অঞ্চলে যেখানে দুর্ঘটনা হয়েছিল সব সংবাদ সংবাদ সব গান টান রেকর্ড করে নিয়ে সব কিছু দেখেন যে এরপরে সেই নাটকটা লিখলেন এই দিন দশ পনেরো লেগেছিল নাটক লিখতে সঙ্গে সঙ্গে তাপস শ্রেণীরা সব এরাও গিয়েছিলেন বাইরে সব ঝিউ একেবারে ঝাঁপিয়ে পড়ল সবাই মিলে এই মানে চ্যালেঞ্জ নিয়ে যে নাটককে নাটক তো লাগাতেই হবে সেটা আমরা রবি ঘোষের একটা অসাধারণ পার্ট ছিল তার মধ্যে রবি ঘোষ খুব সক্রিয় অংশগ্রহণ করে তার জামাইবু সেই কোল মাইন্সের বড় ইঞ্জিনিয়ার ছিলেন সেখানে নিয়েই গ্রীষ্ম রবি ঘোষ অনেক কিছু সাহায্য করেছেন এবং চিত্ত চৌধুরী আর্থিক দায়িত্ব নিয়ে আমাদের নাটক নামলো আমার সঙ্গে সঙ্গেই প্রায় ভীষণ ভাবে জনগণ তাকে তার থেকে অঙ্গলো আমরা তিন বছর চালিয়েছিলাম প্রায় কিন্তু আমরা নিজেরাই না আমাদের কোন ব্যবসায়িক বুদ্ধি না থেকে আমরা বেঁচে গেলাম আমাদের ধার দেনা যা কিছু ক্রাইসিস সমস্ত নাটক অন্য নাটক প্রথমে চললো আমরা তিন বছর চালিয়েছিলাম হাত প্রায় কিন্তু আমরা নিজেরাই না আমাদের কোনো ব্যবসায়িক বুদ্ধি না থাকার ধরুন আমরা সেটাকে বন্ধ করলাম দূর একটা নাটক এতদিন ধরে করার কী অর্থ এত ওরা করে সে কমার্শিয়াল আমরা করবো বলে আমরা আবার সেই অন্য নাটকে হাত দিলাম ফেরারি পুজো কিন্তু ফেরারি পুজ করতে গিয়ে দেখা গেলো ফেরারি পুজ নাটক খুব ভালো চলেছিল নাটক খুব এগো ছিল কিন্তু অঙ্গারের মতন অত আর্থিক দেয়নি যা কিছু আমাদের সঞ্চয়ের ভাণ্ডার ছিল আস্তে আস্তে কমতে লাগলো তারপরে আমরা তিতাস করলাম তিতাসে প্রথম একশোয় প্রত্যেকটা হাউসফুল গেল তারপরে যেই বাঙাল ভাষা লোকে বুঝতে পারল না সেই তারপরে কর্ণ লড়িয়ে নেওয়া হলো তার আগে আমরা রাশিয়া ওখান থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে এসেছিলো সেই আবার আমাদের আমরা এগারো বছর যে ছিলাম ছিটার প্রচন্ড এবং আসে বাংলাদেশে নকশাল আন্দোলন এবং সিপিএম সিপিআই ভাগ এবং কংগ্রেসদের অত্যাচার সবকিছু মিলে এমন একটা তখন বিপর্যয় আসে যে আমাদের নাটকটা যেহেতু সকলেই জানত রাজনৈতিক নাট্য ধারা চলে সেই দর্শকের মধ্যে অনেক রকম গোলমাল হয়ে গিয়ে আমরা শেষের তিন বছর প্রায় কি চালাতেই পারিনিষালে বাধ্য হয়ে সে থিয়েটার ছেড়ে ছেড়ে আসতে অনেক দেরাপত্তার ঘাড়ে নিয়ে কোলবাবুর নামে যেহেতু লিস্ট ছিল ঘাড়ে ব্যক্তিগতই দেড় লাখ টাকা ঋণ নিয়ে আমরা বেরিয়ে এলাম তা সেই সব দুঃখের কাছে তারপরে ওই কিছু আমরা নিজেই হয়তো পার্টিসিপেট করতে হয়নি নাটক চলেছে মানুষের অধিকারে চলেছে এইসব নাটক তখন চলেছে তারপরে যুদ্ধের অধিকারের যাত্রা ব্যবসা করছে আমরাও কিছু করিকে নিয়ে যাত্রার চেষ্টা করি বিবেক যাত্রা সমাজে শুরু করলাম কিন্তু সেই বাইরে যে ব্যবসার ব্যবসায়ী যে মানে ধূর্ততা দরকার যাত্রার করতে গেলে সেটা আমাদের একদম ছিল না বলে টাকা পয়সাই আদায় না সব কন্টার করে গেলাম সেখানে শো হলো টাকা দিল না দুদিন শো আছে প্রথম দিনের হয়তো কিছু দিয়ে এখান থেকে নিয়ে গেছে তারপর বললো দেবো সেখানে মারামাড়ি কাটাকাটি করতে টাকা এরকম করে অনেক মাঠটাকে আমরা সঙ্গে সঙ্গে ওই প্রায় মানে পাঁচ ছ মাসের মধ্যেই আমরা এল টিজির তখন নামটা নিতে পারছিলাম যেহেতু মিনার হচ্ছে অনেক কিছু কেস মামলাটা আমরা সঙ্গে জেল থেকে আমরা কি এলটি নাম নিয়ে সঙ্গে শুরু এবং চিনির তলো ঠিকানা সূর্য শিকার তিনটে নাটক নিয়ে সূর্য শিকার আগে যাত্রা হয়েছিল তিনটি নাটক দিয়ে একসঙ্গে পিএলটি যাত্রা শুরু করে সঙ্গে সঙ্গে প্রচন্ড তারপর থেকে তো সময় চালিয়ে যাচ্ছে তারপরে যেটা আপনি বললেন যে খানিকটা দুর্ভিক্ষের সময় পার্টি যে কাজ করতে তার ফান্ড এর জন্য প্রথম অন্তত অতটা আর্ট করার জন্য একটা দিন করা এবং সেইখান থেকে ব্যাপারটা শুরু হয় তারপরে কিন্তু না আগে কমার্শিয়াল তখন হতো কি ব্যক্তিগত অভিনয়ের উপরে জোর দেওয়া হতো শিশির দেখতে যাচ্ছে অহিন্দ্রবাবুকে দেখতে নরেশ এই সমস্তই হতো কিন্তু প্রথম নবান্ন আইপিটি গণনাট্য আন্দোলন এই যে টিমওয়ার্কের ওপরে একটা আলোকপাত করল যেটা আগে কখনো ছিল না আগে এই সব মিলে যে একটা থিয়েটার এই জিনিসটাই ছিল না থিয়েটারের প্রতিটি ভাগ প্রতিটি বিভাগই যে সম্মিলিত একটা ব্যাপার মিউজিক আলো তারপরে তোমার ব্যাকগ্রাউন্ড এফেক্ট তারপরে মঞ্চ এবং অঙ্গা অঙ্গার নাটকে তো আমরা সেটা দেখি ছেড়েছি যে কতখানি মঞ্চ এবং আলো হেল্প করতে পারে সব নিয়ে যে থিয়েটার এবং প্রত্যেকটা একটা ছোটোখাটো অভিনেতাও যে একটা নাটককে ওঠাতেও পারে নাবিও দিতে পারে ডুবিও দিতে পারে এবং প্রত্যেকের উপর নজর দিয়ে শেখানো এই যে টিম ওয়ার্কের ওপরে প্রথম আমার মনে হয় যে একটা ভীষণভাবে বিপ্লব এনেছিল থিয়েটারটা মধ্যে তারপরে নিচের দিকে তেমন নজর লিখত না ছোটখাটো পার্ট আমি চাইতে এবং একদিন বড় একটারের পাশেও ছোট একটা দিকে অভিনয় করবে তাকে অভিনয় বলে কোন পৃথিবীদের হয়নি এবং এখনো আমরা সেটা বরদাস্ত করতে পারি না আমার যদি মনটা হাফ রেখে দিয়ে আমার কানে কথা শুনি তবে আমি অভিনয় করবো আগে একজন বলে যাবে disturbing amar opinion concentration ki korabe concentration te to ashol ami ekta part ni chinta koti sei part ta aste aste aste aste ami tulchi seta jodi amar mon ta adhekta roye roye abar part sonak dibe ena ami ki kore sharakhe khalaabo amar nijer ei eta consultant e ki kore ashbo nijer pore e hoy ট্যকার এবং নিজের নাটক লেখা তার আগে শেক্সপিয়ার এবং গোগল টাই করেছেন কিন্তু আমি ওর জীবনের সঙ্গে জড়িত হওয়ার পর থেকে ওকে নাটক লিখতে বেশি উদ্বুদ্ধ করা এবং এই যে মিনার ভার চাহিদা চাহিদার দরুণী নাটক লিখতে যে শুরু করা এইগুলো তো খুব বেশি ইমপ্রেস করেছে তখন তার আগের থেকেও যে উৎপলের ধ্যান ধারণা একটা নাটক প্রোডাকশনের সম্বন্ধে যেটা যেটা যতখানি দখল আছে এটা আমি আগে কোনো ডিরেক্টরের কাছে এটা পাইনি বিজনবাবুনা সকলের কাছ থেকে একজনের কাছে এতখানি এর আগে কোনো ডিজিট শম্ভুবু খানিকটা জিনিস দিয়েছেন বিজয়দুবু খানিকটা রিপোর্ট পেরেছেন দেশে ভালো খারাপ না এসেছে যতবার খুশি থিয়েটতে পারেন করবার জন্য চৌধুরী থেকে আরম্ভ করে যখন রবি শঙ্কর থেকে আরম্ভ করে সকলে আমাদের এই নিষ্ঠা দেখে আমাদের এই প্রচন্ড আগ্রহ নিষ্ঠা সব দেখে সততা দেখে তারাও সব প্রায় টাকা না কাজ করে গেছেন এবং আমাদের সব ভাবে সাহায্য করেছেন তাদের দানও কিন্তু কিছু কম না অঙ্গান নাটকের অভিশান করে গান কিছু এবং আর্টিস্টও তারা যারা বাইরে থেকে তারা মিলিমা দাস্টাস যারা এসছেন তারাও আমাদের জন্য এক হয়ে টাকা পয়সা না নিয়ে ওরা সব কমার্শিয়াল থিয়েটার থিয়েটার চিরদিন করেছেন চিরদিন সেইভাবে নিজেদের কিন্তু তারা যেভাবে আমাদের আদর্শের সঙ্গে মিশে গিয়ে আমাদের হাত জোর করে অভিনয় করেছেন কিন্তু কি বলবো তার ক্ষুধা যেন কার সম্ভব না যদি নিজেদের থিয়েটার বাড়ি না থাকে এবং নিজেদের লোহার ব্যবসা থেকে আমাকে অন্য কোনো শুধু থিয়েটার দিয়ে চালানো তারপর তারাই সুযোগ পেয়ে আমাদের আবার অথচ আমরা করলাম তার কোনো মূল্য দিল না তার একটা কারণ আছে দুটারকে হলে কিন্তু কখনো কখনো আসছি আচ্ছা আপনার যে কোনো একটা যে রোলটা আপনার আপনি অনেকটা কাজ করতে পেরেছেন বলে আপনার নিজের মনে হয় এরকম একটা রোল হয় একটা কোন রাটকটা আপনি পড়েছেন নাটকটা যখন লেখা হচ্ছে সেই স্টেজে শুনেছেন তারপর কি করেছেন একটা রোল না কৃষ্ণা নাই কারণ আমার মনে হয় অন্য আগে যা সব করেছি আগে নিচের মহলের যে রোল করেছি সব কিছু একটা বেশ ডাইমেনশন ছিল কিন্তু কৃষ্ণা বাই রোলটা আমার মনে হয় অনেক কিছু দ্বন্দ্ব সংঘাত সব আছে এবং চরিত্রই উৎপল দারুণ লিখেছে এবং আমি নাটক যখনই লেখা হয় বিশেষ উৎপলের নাটক লেখা শুরু হয় যখন তখন প্রত্যেকটা সিনটা করে যেমন লেখে সেটা আমাদের ডিউটি হচ্ছে রাত্রিবেলা সেটা আমি চেঁচি আবার শোনাই উৎপলকে পড়ে শোনাই তাতে ও খানিকটা বুঝতে পারে তার তখন থেকে শুরু হয়েছে এবং তাকে হয়েছে চরিত্রটি আগে ও কিভাবে ভাবছে কিভাবে অনেক সময় আলোচনা করছে আমার সঙ্গে তারপর যখন লেখা হচ্ছে প্রত্যেকদিন পড়ছি সেই সঙ্গে চরিত্রটা স্ফুরনটা আস্তে আস্তে বুঝতে পারছি খুব থ্রিল হয়ে যাচ্ছি তখন তারপরে যখন নাটকটা পুরো লেখা হলো যখন গ্রুপের সামনে উৎপল নিজে পড়ে তখন ভালো করে শুনি আমরা কারণ উৎপল তো ঠিক যেভাবে চাই সেভাবেই পড়ে পড়াটাও অতি প্রয়োজনীয় খুব ভালো সেই সীমাটা একটা আইডিয়া পাই পুরো নাটকটা আগে তো আমরা খণ্ডখণ্ডভাবে নিজের একজনে পড়েছি পুরো নাটকটা যখন লেখা হয় গ্রুপের সামনে পড়া হয় তখন একটা পুরো নাটক সম্বন্ধে চরিত্র সম্বন্ধে একটা আইডিয়া হয় তারপরে আমি নিজে বম্বে গিয়ে সেই বস্তিতে গিয়ে সেই সব মহিলাদের কাপড় পরা থেকে তাদের চরন বলন চলন বলনটা খুব বেশি কাজে লেগেছিল এই হাঁটা হাটাটা ওদের দেখেছি তাছাড়া আমার বাপের বাড়ির পাশে একটা ধোপানি ছিল এরকম এরকমভাবে বসে থাকতো তার হাঁটাচলাটা আমি খুব লক্ষ্য করতাম সেইটা আমার খুব কাজে লেগেছে ওই ওই ধরনের কাছা দিয়ে কাপড় পরে কিভাবে ওরা হাঁটে কিভাবে পরে গয়নাঘাটি সব কিছু আমি খুব ভালোভাবে লক্ষ্য করে এটা চেষ্টা করেছি আয়ত্ত করতে এবং ওই উৎপাদন সব ব্যাপারে সাহায্য করেছে যে দ্বন্দ্বটা নিজের বউ এবং নিজের ছেলের ওর মায়ের উপর কীভাবে এসে পড়েছে মা নিজের ছেলের প্রতি তার যে মমত্ব তার যে মাতৃত্ব সে তো আছেই কিন্তু সে ছেলে যখন ছেলের বউর প্রতি অবিচার করছে তখন মা সহ্য করতে পারেননি তখন তিনি ছেলেকে বিসর্জন দিয়ে তিনি বউয়ের পক্ষ নিলেন এই যে অথচ বুক ফেটে যাচ্ছে তার কিন্তু তিনি তার নিজের আদর্শ নিজের ব্যক্তিত্ব দিয়ে মা ছেলের বউকে একদিন এবং তার সঙ্গেই থাকলেন ছেলের কাছে গেলেন না ছেলে চলে গেল দূরে কিন্তু পরে মা সেটাকে রিভিল করছেন যে তার মাতৃত্ব কতখানি তার জন্যই রয়েছে তো এই চরিত্রটা অসাধারণ চরিত্র আমি মনে করি এবং সেটা পোটাতে খুব চেষ্টা করেছি পেরেছি কতটা জানি না কিন্তু যা কেন এই চরিত্র খুব ভেবেছি এবং বিরমভাবে আস্তে আস্তে আস্তে চরিত্র না এবং আরও বেশি হয় অভিনয় করতে করতে অভিনয়ের মধ্যে যে এক্সপেরিমেন্টটা আসে সেটা তো আর অন্য কিছু তো করা যায় না যেহেতু রেগুলার প্রতিদিন সপ্তাহে তিনটে চারটে পাঁচটা মাসে কুড়িটা করে শুরু করছি প্রত্যেক দর্শনের দর্শকের রিয়াকশন দর্শকের প্রতিক্রিয়ার সঙ্গে সঙ্গে অভিনয়েরও কিন্তু পরিবর্তন হয় যেখানে মনে করছি এখানটা এইভাবে আজকে বলে দেখি দর্শক কীভাবে নেয় সেইখানটা সেই যখন বুঝলাম যেটা খুব ভালো নিচ্ছে আগের আগের করাটা তৈরি করাটা বেশি ভালো এবং দর্শক যত রিসেপশন যত বেশি রিসিভ করতে পারে যত তাদের সেন্সিটিভ হয় সেদিনকার এটাও তত অভিনয়ের ধারাটাও পাল্টে যায় যেদিনের দর্শক দেখি প্রচণ্ড রিয়াক্ট করছে এবং দারুণভাবে খুব ভালো দর্শকের দেওয়া হয় ও না একটা কথা আমি বলিনি কল্লের ব্যাপারে আরেকটা আমাদের মস্তালেঞ্জ ছিল কল্ল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সেইখানে আমার নিজের কাছে মনে হয়েছিল যেটা একটা মস্ত বড়ো আমার সংগ্রাম আমার জীবনে যে আজ নেই সেই থিয়েটারকে চালিয়ে যাওয়া এবং সেই থিয়েটারে অনেকেই তখন ভয় পেয়েছিলেন অনেকেই নানান রকমভাবে আমাদের অভিনেতারা এ করেছিলেন নানানভাবে রিয়্যাক্ট করেছিলেন সেইটাকে দূর করে যে থিয়েটারকে চালিয়ে এবং পল্ললে সেই সুনাম সেই গতি অব্যাহত রাখা এই চ্যালেঞ্জের জন্য কিন্তু আমরা ধরুন আমার মানসিক দিক থেকে প্রচণ্ড তখন আমার এ ছিল। সংগ্রাম চলছিল কিন্তু সেই সংগ্রাম সমস্ত কিছু করে অভিনয়র মধ্যে আচ্ছা যেটা আমি বলছিলাম যে বুড়ো বাদ দিলে তিনি দলবারের আগে আমরা যেটা লক্ষ্য করেছি বা আমাদের মনে হতে তখন নিজে কিন্তু খুব বড় রোল নিতেন না এই পিরিয়ডে বিশেষ করে তাতে অ্যাজ এ ডিরেক্টার খানিকটা প্রোডাকশনের বাইরে থাকা থেকে পুরোটাকে দেখা ভিজুয়ালাইজ করার এইটির সুযোগটা উনি ম্যাক্সিমাম পেয়েছেন যেটা আমাদের অন্য অধিকাংশ থিয়েটার উৎপল বাবু সমস্বামী যেগুলো তৈরি হয়েছে তাতে যিনি ডিরেক্টর তিনি প্রধান রোলটা নিয়ে বসেন তার ফলে কিন্তু প্রোডাকশন মানে যেখানে উৎপলবাবুর টোটাল প্রোডাকশন অন্য যে কোনো ডিরেক্টর হচ্ছে অনেক ভালো অনেক বেশি পাওয়া একটা ছোট রোল থাকতো ওকে বাদ দিয়ে সেটা এল টিজের অধিকাংশ নাটকে কিন্তু হতে পারতো তবু অভিনয়ের উপর নির্ভর করতো না সেইটি যখন একটা প্রোডাকশন শুরু হয়ে গেল যেমন ক্ষেত্রে বা ক্ষেত্রে প্রতিটি সত্যি আসতেন কোনোদিন কলকাতায় থাকলে যদি নাটক লেখা টাকার দরুন বাইরে যেত তাছাড়া কিন্তু যখন প্রতিটি আসতেন ও বিশ্বাস করে এটা যে খুব কঠিন প্রোডাকশন যেগুলি সেগুলিতে বা ডিরেক্টর যদি বড় রোল না নেয় তাহলে কঠিন নয় খুবই সহজ সেই জন্য ওটা যাত্রা স্টাইলই রেখেছে এবং যেটা খুব সহজ মঞ্চ আলো সবকিছু দেখে ওটা তো বড় পার্ট নিয়েছে যে ওদিকের মনোযোগটা বেশি না দিতে হয় অন্য অধিকাংশ গ্রুপের নাটকে পাওয়া যায় না ফার্স্ট শোতে লোক শো এইটা কখনো এল টিজি বা প্রথম শোটা কোনো ফ্যাক্টার থাকেনি এতটা তৈরি হয়ে আসে তা সত্ত্বেও আফটার দা শো কিংবা আরেকটা যেদিন শো নেই সেরকম সময় আমরা বসেছি বসে নিয়ে আলোচনা করেছি কিন্তু এই শো ছাড়াও কিন্তু আমাদের মিনার পাশাপাশি কিন্তু আরো অনেক প্রোডাকশন চলতেন আলোচনা কত রকম করেছিলাম তা নিয়ে নানা রকম চার পাঁচ হাজার টাকা খরচা হয়েছিল লক্ষ লক্ষ টাকা সেই সব সাহায্য কোথাতে তো পাইনি কোনো দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ যায়নি নাচলি আমরা বেরিয়ে চলে যেতে হইছে বাইরে আপনারা মানে অনেক বার গেছেন এবং দেখেছে সেগুলা থেকে কি কিছু কোন অভিনেতা অভিনেত্রী পাঁচ কোন প্রতীক নাটকের কাজ আপনা অভিনেত্রী হিসেবে ইন্সপায়ার করেছে হেল্প করেছে কোন রকম একটা মডেল আমার আরেকটা কি নাটক বলো তো আমি নামটা ভুলে যাচ্ছি তুমি খুব বড় লোক করেছিলাম নামটা আমি ভুলে যাচ্ছি এই দুটো নাটকেই আমি দেখেছি আর তাছাড়া তো ছবি তো দেখেইছি মাদার কারিস্ট্রী সবই দেখেছি তো এবং ওখানকার আরও বড় বড়ো অভিনেত্রী তো ঠেলে ভাইগুলো তো তোমরা কিন্তু অন্য বড় অভিনেত্রী অভিনেত্রী থেকে এই যে আমি যে বিদেশি নাটকগুলো করতে পারি যেভাবে চলা ফেরা খানিকটা উৎফল থেকে তো শেক্সপিয়ারের থেকে আমি তো খানিকটা পেয়েছি শিখিয়েছি এবং বাইরের এত নাটক দেখেছি বলেই বোধ সেগুলো করা আমার পক্ষে এত সহজ হয়েছে যেটা অন্য মেয়েদের মধ্যে সেই বাঙালি কণাগুলো এসে যায় যেটা তৃপ্তিমিত্রও আমাকে আমি বলেছিল সবাই তোমার এই সুবিধেটা আছে তুমি এত বাইরে ঘুরেছো এত বাইরের পেতেছো আমি তো প্রায় প্রতি বছর না হলে এক বছর অন্তত আমি বিদেশ যাই খালি নাটক এবারও মাত্র দশ দিন ছিলাম ছিলাম তিনটে থিয়েটার দেখে নিয়েছি কি প্রচন্ড দাম না থে দু তিন জনের অনেক দূরে থাকে অনেক দূরে কত রাত্রি ফিরব তিনজনের টিকিটের পেয়ার আমাকে দিতে হচ্ছে না চরিত্র ইদানিং তো বেশ মনে বেশ কিছুদিন আপনার উপর আরেকটা যেটা ভূমিকা এসে পড়েছে যেটা হচ্ছে আপনারা ফিল্ম করতে শুরু করার পরে মানে ছবি তৈরি করতে শুরু করার পরে তার অনেকটা অর্গানাইজেশনাল দায়িত্ব ছোটাছুটি এগুলোতে মানে আমাদের আপনার আমাদের উপর আর কি যে আপনি সেইগুলোই করেন আপনি আপনার কাজ করেন না তাতে মনে হয়েছিল যে ফিল্ম বোধহয় আর করতে না। কিন্তু যখন বাম ফ্রন্ট সরকার এসে ছবি করার জন্য তারা অফার দিলেন এবং ঝড় ছবি তারাই পছন্দ করলেন তখন মনে হলো যে না আবার নতুন করে আমাদের ছবি কারণ ছবির জগতে এত খারাপ ছবি হচ্ছে নাটকে তো অনেকই ভালো ভালো নাটক করছেন ছবিরটা একেবারে ভীষণভাবে হচ্ছে বাংলার ছবি বিশেষ করে জনের সত্যজিৎবাবু মৃণালবাবু ওপর নির্ভর করে হয় না এখন নতুন তাই করছেন সেই জন্য আমাদের তখন মনে হলো যে কিছু করা ঝড় ছবি করার জন্য আমরা অনেক আগেতে চেষ্টা করেছিলাম এবং এই জিওস ডিওস সাবজেক্টটা ছবির করা উচিত অন্য কার তুমি ঝড় করতে করতে বৈশাখী মেকটা আহ অত্যন্ত ফিল্মেক তার আছে সম্ভাবনা আছে মনে করে আমরা করে স্লোগান সমবায় সমিতিগুলো কোঅপারেটিভ করি কারণ তার আগে যে আমাদের অভিজ্ঞতা যে নিজেরা ব্যক্তিগতভাবে না করে যৌথভাবে টেকনিশিয়ানসের অভিনেত্রীদের নিয়ে একটা কোঅপারেটিভ করে সমবায় পরিকল্পনা করে আমরা একটা প্রতিষ্ঠান করি এবং তাতে প্রথম আমরা করি বৈশাখী মেয়ে বৈশাখী মেয়ে মোটামুটি ভালো টাকা ভালো সুনাম হয়েছে এবং মা করার পরিকল্পনা আমাদের গত পঁচিশ বছর ছিন্ন ভিন্ন করেছে জানেন সুতরাং আমরা সেন্সার করতে পারবো তা এখন আমরা সাহস পেয়ে বামফ্রন্ট নিশ্চয়ই লড়াই করতে পারবো এবং এখন অনেক কিছু ভালো অনেক ভালো লোকের আমরা আমার মনে হয় যে আর নিজেরা আর কি ছবি করবো না সেটা মায়ের উপর নির্ভর করছে কিন্তু থিয়েটারের ব্যাপারটা হচ্ছে কি আমার সত্যি আমার নিজের আমার পদে সত্যি থিয়েটারের বয়স হচ্ছে থিয়েটারে ডেইলি শো করতে গিয়ে যে স্ট্রেনটা হয় বড় করতে গিয়ে করতে গিয়ে সেটি বোধ হয় আর পারবাতে আস্তে আস্তে আমরা নতুনদের ওপরে নির্ভর করে একটা নাটকে করি তো দুটো নাটকে করি না কি দুটো নাটকে করি তো একটা অন্যদের চা আজকে এভাবে একটা নতুন ছেলে মেয়েদের আমরা তৈরি করা থাকে আছে তারা তৈরি হচ্ছে আস্তে আস্তে ভালোই করছে নিশ্চয় এই তো মাইকেল তো তোমরাও দেখেছো ভালোই করেছি আসছে ভালো ভালো ছেলে আমাদের তো কোনোদিন মেয়ের এত এত এত মেয়ের অভাব হয় আমাদের তো